চট্টগ্রাম হিমিন তো নিঞ্জ বিস্মিল বরমবশী মসূল আয়তো রিম আয়তি কোলিম মুবলিক মতো ইহি সদৌলা জ মন্তু সদরে মুহতর কাবেল ইতাম হাজরত ওলামাইকরাম উপস্থিত মহান আল্লাহ পাখের অসংখ্য গণিত মেহরবানি যা এই বাজার বন্দর গ্রামগঞ্জ থেকে अगणित मानुषर मध्य थ बसाई कर जन्नातर बागान आल्ला पाक कर सकते शुक्रियादायी करत्य गान गर्व खुबी प्राण जल ब আকর্ষণীয় কথাবার্তা আপনারা ছিলেন। আমার বন্ধুবসাত মৌলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বারাকাত হুমুল আলিয়া বারাকাল্লাহ হুফি হায়াতি ওনার জবান থেকে আলোচনা আপনারা ছিলেন। জানিনা আমি এসে খুব বড় ধরনের ডিস্টার্ব করেছি কিনা তারপরেও আমি আসলে আজকে এই মাসের পাঁচ তারিখে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম সারা দেশে দুস্থ আহবাব ওলামাই তারাম দোয়া করেছেন गतकाल महफिल्दीन लंडन थे के के प्रोग्राम दिए जो हक आदाय कर बार बार जो जुग कर এই যোগাযোগের ভিত্তিতে আমি এখানে উপস্থিত হয়েছি মাহফিলটা কোনো নাকি আল হাজি ইসলামী যুব সংঘ এটার মধ্যে ইসলাম লাগানো আছে ইসলাম শব্দ যেখানে থাকে गुटा विश्वसहर देश तथा कथित बुद्धिजीवी के बोले मौलबादी विश्व अनेक अधिकांश इहुरी ख्रीटान किसु तथाथित बुद्धिजीवी इसलाम शब्द जेखने था এটাকে বলে মৌলবাদী না যেহেতু দাঁড়াইছি এই জন্য আজকের এই আমি স্পিকার আপনারা যারা বসেছেন আপনারা সবাই সংসদ সদস্য আপনারা যেটাকে হা বলবেন যেটা না বলবেন সে বিলটাই আজকে পাশ হবে সুতরাং ইসলাম যেখানে লাগানো আছে এটা মৌলবাদী কিছুদিন আগে আমি এক মাহফিলাম টাঙ্গাই মাহফিল তিন দিন বিপি লেখা দেখলাম ইস্ট্রাংস্পং ক্লাব স্পোর্টিং ক্লাব যেখানে ইসলাম টু ইসলাম লাগানো নাই তাহলে এবার আপনারা বলেন কেলাব কি মৌলবাদী ক্যালাব কিন্তু না এখানে আলহাদি আল শব্দ লাগানো লাগানো আছে আছে যেটা আর তাই মৌলবাদী আপনাদের এখানকার মাদ্রাসাওয়ালারা বার্ষরিক সভা করে সেটা মৌলবাদী কিন্তু কেলাবে যে মাহফিল করেছে এটা কি মৌলবাদী যে ক্যালাব কিন্তু মৌলবাদীরা किस दिन आगे जगह महफिल करते समिति मौलव कैलाबिल करब कौल कि आगे जगह महफिल करते गेखने जाए बजार बनिक समिति বনিক সমিতি কি মৌলবাদী মৌলবাদীরা ট্রাক বাস শ্রমিক সমিতি আচ্ছা ট্রাকওয়ালা বাসওয়ালা এটা এরা কি মৌলবাদী এরাও কিন্তু মৌলবাদীরা আপনাদের হবিগঞ্জে তিন দিন ব্যাপী তফসিল মাহফিলের আমি সর্বশেষ আমি মনাজার দিয়ে যখন ঘরে যায় বসলাম যুব তফসিল মাহফিলের উদ্যোগে সেই মাহফিল আমাকে মাহফিলটা পেছন থেকে আরেকজন বলেন হুজুর উনি যুবলীগেরও সভাপতি তাহলে যুবলীগ কি মৌলবাদী যুবলীগও মৌলবাদী না কথাগুলির দ্বারা আপনারা কি বুঝছেন জানিনা আমি যেটা বুঝছি সেটা হলো যে এই ইসলাম শব্দ আর আল শব্দ যেখানে লাগানো আছে শুধু এই ইসলামী সম্মেলনার তথাকুথিত মৌলবাদীরা মাহফিল করে না এই দেশের সর্বস্তরের মুসলমানেরা ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল করে এর দ্বারা পরিষ্কার যে জিনিসটা হয়ে গেল এটা হলো দেশটা মুসলমানের দেশ যে কার দেশ মুসলমানের দেশ আপনি দেখবেন এই দেশে দল বড় হোক ক্যাডার বড় হোক ক্ষমতাসীন হোক ক্ষমতা হারা হোক নির্বাচন যখন আসে একটা স্লোগান খুব প্রসিদ্ধ নৌকার মালিক তুই আল্লাহ আরেক দলে স্লোগান দেয় ইলাহা ইহ দানের শিশে বিসমিল্লা হোক মিনি মেম্বার মহিলা হোক আর পুরুষ হোক নির্বাচনে দাঁড়াইয়া কর্মীরা যখন মিছিল করার জন্য নামে তখন রাস্তায় একটা স্লোগান আমাদের দেশে খুব প্রচলন আল্লাহ আল্লাহ বলিয়া বুট দিবেন হাসিয়া আল্লাহ যদি সহায় হয় বালতি মারকার হবে জয় কি বলেন नोखल बेगमग पौरसभा रजे दस टाइम जैलम सारा शहर एक ही आवाज चतुर्दी রিক্সা ভ্যান বেবি ট্যাক্সি সিএনজি মাইক্রো যে পারে আল্লাহ আল্লাহ বল আমি একজনের জিজ্ঞেস করলাম যে ঘটনা কি এরকম চতুর্দিকে এই ধরনের স্লোগান বললো যে হুজুর রাত্রে বারোটা পর্যন্ত প্রচার অভিযান শেষ এই জন্য মাত্র রাত্রে বাজে দশটা আর মাত্র দুই ঘন্টা আছে সকল প্রার্থী যে যেই ভাবে পার মাত্র দুই ঘন্টা স্লোগান দিতে পারবে এমন সময় আমি চা খাওয়ার জন্য গাড়ি থামাইলাম হঠাৎ পাগলের মতো আল্লাহ বাইর হবে যা এই কইতে কইতে এসে আমার গাড়ির সামনে থামলো রাস্তার কিনার থেকে একজন মানুষ ওই সি ইঞ্জিতে ছেলেটা স্লোগান দিদি দিতে আসলো এই ছেলেটারে যায় ডাক দিতেছে দত্ত দত্ত দত্ত কারণ যাই হোক আমি মনে করলাম দত্ত চন্দ্র মানি দাস সেন্টু, ফেন্টু এই মুসলমানের সপ্তাহের নাম আজকে আমি গাড়ির থেকে নামলাম নামার পরে কিছু লোকজনাই সে আমাকে বললো হুজুর আজকে কোথায় প্রোগ্রাম কোথায় যাচ্ছেন আপনি এখানে এখানে কোথায় থেকে আসলেন কে বলতেছে চা খান কেউ বলতেছে হুজুর একটু বসেন এরকম করতেছে তো আমি জিজ্ঞাসা করলাম এই যে ছেলেটা সিনজিটি স্লোগান দি দিয়ে দিতে আসলো ছেলেটাকে চিনে একটা হিন্দু ছেলেশো টাকা দিলে সারাদিনই স্লোগান দেয় কি ছেলে কি আল্লাহ আল্লাহ বলিয়া এর দ্বারা আপনারা কি বুঝছেন আমি তো কি বুঝলেন যে দেশটা মুসলমানের দেশ নির্বাচন করতে গেলে আল্লাহর নামের স্লোগান ছাড়াই দেশে অন্য স্লোগানের দ্বারা কাজ হবে না আমাদের বাংলাদেশের বর্তমান ওনার এলাকা এক গেলাম। হিন্দু মঞ্চে আসছে ওনাকে বক্তৃতা করার জন্য দিয়েছেন উনি প্রথম দ্বারাই বলতেছেন লাকুম দিন হুকুম হিন্দু লোকের মুখ থেকে কি বের হলো এর ধারা কি বোঝা গেল দেশটা মুসলমানদের দেশ ঠিক না বে ঠিক আমার এই বাংলাদেশের যতগুলি পেপার পত্রিকা রামপন্থী হোক বামপন্থী হোক আর জেইপন্থী হোক পত্রিকার ফার্স্ট পৃষ্ঠাই মুসলমান আর ইসলাম যত প্রকার গালি দেখ না কেন পত্রিকার ভিতরের পৃষ্ঠায় একটা করে ইসলামিক পাতা আছে এছাড়া এই দেশে পত্রিকা চলবে না जतगुल टेलीविसन सेंटर प्रत्येक सेंटर एक प्रोग्राम खुलते बायर शहरे बंद सरकार बेसर अफिस प्रत्येक अफिशे नाम जगह जतगुल তারা যখন ব্যবসায়িক উন্নতি লাভ করেছে এই জন্য প্রতিটি বাণিজ্যিক ব্যাংক একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে এর দ্বারা কি বোঝা গেল মুসলমানের দেশ কার দেশ সুতরাং দেশটা মুসলমানের দেশ এই জন্যে গোটা বাংলাদেশে বর্তমানে ওয়াজের সিজন চলছে আমি আপনাদের এই যে এই জগৎ এর আমি মকতের ছাত্র আমার ভাই মালানুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন ওনার প্রোগ্রাম কত আর আমার যে মকতবের ছাত্র আমার কাছে প্রোগ্রাম এই বছর আসছে সাড়ে হাজার জুবাইর আহমদ আনসারের আরো লম্বা নসলামী সাহেবের আরো লম্বা আমার মক্তবের ছাত্রেরই অবস্থা গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ ইসলামী সমাজ কায়েমের জন্য इसलमी सम्मेलन वहफिलर तफसिल महफिल कर सर्वस्तर लुकारा विद्वनिता धलम से सब अंश ग्रहण कर उठे पुरे ले, ले देशलम के विदाय कर मध्य मध्य तुम लुक जन दिए किस फुटपाट कर শোনেন তো আপনারা কিছুদিন আগে একজনে কইছে মসজিদ রে নাকি অর্ধেকটা বাক করিয়া হিন্দুর নুর কথা যে নুরুহক সাহেব ফটোয়া দিছে আচ্ছা আমরা ওনার সাথে রফা দফা করতাম কিন্তু বলছে যে আল্লাহর নবী নাকি মসজিদ অর্ধেকটা বাক করে হিন্দুদের দিয়ে দিছিল আল্লাহর নবী কি মসজিদ অর্ধেকটা বাক করে হিন্দুদের দিয়ে দিছিল जख मक्का शरीफे प्रवेश कर नबी समस्त अपराधी क्षमा करें ठीक नई ठीक मूर्ति के रसुलमा करें कुरान बसा अल्लाह नबी जो जइया शरीफ भांगे हक आगमन करन आरोप জি বলো করে বুঝলেন যা আমানি আশা জাহাবানি আল্লাহকে এই কথা বলছেন যে হক আসছে বাতেল চলে গেছে আল্লাহ যদি বলতেন বাতেল চলে গেছে পরে আবার ছিল আল্লাহ হয়ে গেছে কোন মসজিদের আঙ্গিনায় মূর্তি আসতে পারবে না আল্লাহ পাকের ঘোষণা সুতরাং মূর্তির থেকে রসুল মসজিদকে পাক ও পবিত্র করেছেন মূর্তি আর কোনদিন মসজিদের কাছে আসতে जोरे बोलन पार्बे को ही आज के सब चाहती बस ध्वस करारे एदेश मुस्लिम समाज के ध्वस कर पायतारा शुरू हो पुरान मानुष के, के दूरे सरईवार गभर षड़ शुरू होड़ एक नम्बर अंश हल शिक्षा मा बन के सन्तानदी के लिए मेय वंच आज के शिक्षार इसलामी शिक्षार वंश रखा বরংশ ইসলামী শিক্ষা ছাড়া একজন মানুষ মানুষ হিসাবে পরিগণিত হইতে পারে না ঠিক কিনা এখন আমার বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিতা নারী শিক্ষিতা। সেই তস্লিমাশলিম বলছেন দরিয়ার সবকিছু যদি পরিবর্তন করা যায় কোরআন কেন পরিবর্তন হবে না তসলিমান বলছেন কোরআনের বাস্য অনুযায়ী একটা পুরুষ চারটা নারী কি বিয়ে করতে পারে নারীরা তোমাদের কি হলো তোমরা আজকের থেকে চাইটা করো তসলিমান বলছেন দেহ আমার সিদ্ধান্ত আমার সুতরাং আমার পেটে আমি কার সন্তান ধারণ করবো সেটা আমার সিদ্ধান্ত আমি একজন স্বামী বহন করে তার সন্তান ধারণ করবো কিনা সেটা সিদ্ধান্ত আমার নাউজুবিল্লাহ জুরেকাম তসলিমানাসরিন তার বইয়ে লিখেছেন তার আল্লাহর হুকুম নামাজ পড়লে একের হাতে জান্নাত পাওয়া যাবে মা গ্রামের মানুষ সরল মরে জবাব দিয়েছেন তসলিমান তিন দিন পরে আইসা মাকে বলে মা তুমি নামাজ পড়ে যে জান্নাতে যাইবা সেই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করেছি জান্নাত সম্পর্কে পড়াশোনা করে জানতে বললাম, জান্নাতের মধ্যে তুমিও যাই বা আমার বাবাও যাবে আর আমার বাবার জন্যে সেখানে বাউত্তুকটা বেগম দেওয়া হবে যেই জান্নাতে তুমি মার জন্যে বাউত্তুকটা সতীন হবে সেই জান্নাত আমি চাই না যাইতেও চাই না। উচ্চ শিক্ষিতা হয়ে যেই এই শিক্ষা আল্লাপাকের পক্ষ থেকে আগমন করেছেন কার পক্ষ থেকে শিক্ষার একটা বিশাল পটভূমি আছে মুসলমান নমরুদ এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নমরুদ এর দিয়েছে ধর্মের কালো না। নমরুদ সর্বপ্রথমে স্লোগান দিয়েছেন ইব্রাহিম আলাইসলাম পৃথিবীতে আগমন করবে গণকেরা গয়না বলছেন ইব্রাহিম নামের একটি ছেলে পৃথিবীতে আগমন করবে যিনি আপনারা খুদাই ধ্বংস করবে গণকদের একটা বিশাল বড় প্রাচীর তৈরি করেন দুই সাইডে এ দুই আশ্রয় কেন্দ্র খাড়া করেন এক আশ্রয় কেন্দ্রে থাকবে লেডিস আর একটাতে থাকবে জন্ডিস একটাতে থাকবে পুরুষ আর মহিলা আর বিরাট বড় প্রাচীর বাস প্রাচীর তৈরি করে দুইটি আশ্রয় কেন্দ্র তৈরি করে দিকে পাহারাদ লাগাই দিল নারী পুরুষকে দুই সাইড এ দেওয়া হলো এই রাত্রে বাবার পৃষ্টর থেকে মায়ের পেটে যাওয়ার সম্ভাবনা নমরুদের প্রধান সেনাপতি চিফ অফ মার্শাল ল তার নাম হইল মিস্টার আজর আজর কার নাম আপনারা জানেন তো আমিও এলাক আমার বাহিনীও এলা। আমার সমস্ত সৈন্য সামন্ত এলা মানুষ তো দূরের কথা দুইডামা সিরেও একত্রিত হইতে দেওয়া হবে না বাস পাহারা চলতেছে নমরুদ ক আমিও এলা। আজকে রাত্রে আমিও ঘুমাব না সিংহাসনের বসা আজরতার সামনে বসা রাত্র বারোটা একটা যখন বাদ যায় সিংহাসনের মধ্যে মাথা যে গলা টান দিছে আজরের মন মেজাজটা বেশি ভালো না সার যখন ঘুমাই গেছে আস্তে করে উঠছে উঠতে বাহিরে যায় দেখে ওই যে দরজার গেটের মধ্যে যে পাহারাদ ছিল এই ডাক কাটিয়া ঘুমাইতেছে এটার দমকও দেয় নেই ডাকও দেয় নেই সকল দেখাটা হইতো বড় ভালোই তো শুনে ধর্মের কালো ছায়াও রাখবে না स्वामी संगे जो देखाई तो आस्ते करे माता देखे, कर देखे सबाश्रय घूम बार शुरू कर स्वामी क्या डिवटी कर একজন আর একজনের সঙ্গে দেখা হয়েছে খোলা আকাশের নিচে মিলন হয়ে গেছে শুনলাম কি কয় আজনটা কোসার দাহ মিথ্যা কথা সারা রাত্র আপন এলা আমরাও এলাপ নিশ্চিদ্র নিরাপত্তা করেছি একটা মাসি কেউ একত্রিত হইতে দেয় কিসের মানুষ এর জন্য আগুন প্রস্তুত করা হয়েছে প্রজ্বলিত আগুন জ্বলতেছে কঠিন ভাবে ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য চরখি তৈরি করা হয়েছে চরখি গুড়ায়ার দূর থেকে ক্যারি মাধ্যমে আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিমের বাবা এসেমের জামা কাপড় করে আমার সাথে আছে অনেক ক্ষমতা দিয়েছেন আমি ইচ্ছা করলে আগুন তাকে নিবে দিতে পারি অথবা দরে নমরুদের গায়েও লাগাইতে পারি তুমি কোন ধরনের সাহায্য চাও সেটাই করবো ইব্রাহিম আলাই সালাম ডাকিয়া বলেন হ্যাঁ জিব্রাহিম আমার আব্বা আমার আল্লাহকে এখন বলেন আল্লাহ আসে না জ্বালায় আল্লাহ দেখছে কিনা বলে হ আমাকে যে আগুন ক্যাব করতেছে আল্লাহ দেখে কিনা বলে হ দেখে ইব্রাহিম আলাই সালাম ডাকিয়া জিব্রাহিম কে বলে কাঠাউ আমার আল্লাহ যদি দেখে তোমার সাহায্য করে কেউ ডাক দেয় নাই আগুন নিয়ন্ত্রক ফিরিস্তাকেও ডাক দেয় নাই সাথে সাথে আল্লাহ ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার কায়েম করে ডাইরেক্ট আগুনকে কে করেছে করে যে পরিমানম্বা শিকা জ্বালায় সামান্য একটু বাড়ি করিস না ফাঁপুথ আমার যেরকম করতেছো। তার মধ্যে একটু কেউ কমাইস না লি তেল যে পরিমান জ্বালাইতেছ জ্বালানির মধ্যে যে পরিমান তার মধ্যে করিস না যাবতীয় সবকিছু টিকা কোন দেখেন সুখী মানুষ বল সাহের মতো এরকম সুখী যারা এরা দেখলেন বাজারের কেনারে খারাপ আর এরকম জুলে আবার দেখে সুখী মানুষ যদি চেয়ারে বা সুফায় বৈশা থাকে বৈশাখ আগুনের মধ্যে আগুন জ্বলতেছে ঠিক আছে তাও ঠিক আছে সব ঠিক আগুনের ভিতরে দেখা যাইতেছে ইব্রাহিম বৈশাখ নমরদ আগুনের চতুর্দিকদের গুরে আর ওই যে তেল যারা দেয় জ্বালাইতে এরকম রং দারন করাইলাম এত কিছু করলাম ঘটনা কি জারে জ্বালাইবার জন্য করলাম দি আগুনের ভিতরে বসা প্রসন্দি জলে জলন শক্তি কমে গেছে নাকি যে আগুন আল্লাহ করলাম না আগুন ডাক দিয়ে রেঞ্জের বাইরে থেকা ডাক কেন রেঞ্জের ভিতরে আই হোক একটু কাছে আই হোক ইমালামকে শেষ করে দিবে আগুন দিয়ে জানাই শেষ করে দেবে আগুনের মধ্যে পুরো ইব্রাহিম আলাইলামকে শেষ করে দিবে এবার আগুন থেকে তোর ইব্রাহিম আলাহিসাল্লাম বাইরে গেল মধ্যখান্ডা অনেক কিছু গড়ছে কোরআন শরীফের ভিতরে একটা সুর আল্লাহ করছেন সুর নামে সুরা ইব্রাহিম ওই সুরার ভিতরে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাহ ইসলামের বহু চিত্র লোকের আল্লাহ তোমারে না সিন্তা তো আর তোমার আল্লাহর লোকের যুদ্ধ করতা সাথে যুদ্ধ ইব্রাহিম আলাহ কর। লম্বা যদি শ্বাস আপনি আমার আর কোন টেনশনই নাই আমার এখন থেকে গুরুকোপাল্লা সালাম যাইতেছে নোম ডাক দিয়া কয় তোমার আল্লাহ ঠিকানা যে কোথায় কত নম্বর রুটে সেটাও না টেলিফোন নাম্বার মোবাইল নাম্বারও নাই তোমার লোক আল্লাহর আল্লাহ প্রস্তুতি নিতে অন্তত কিছু সময়ের দরকার বলে সময় আপনি নিয়ে আনেন কই দিন লাগবে এক মাসের সময় ঠিক আছে এক মাসের সময় নেন দিন তারিখ ঠিক করেন কবে আগামী ফেব্রুয়ারি চব্বিশ টাইম বাস সবকিছু ঠিকঠাক সকাল আটটা টাইম নোম রোদ একবার এক মাস আগের থেকে যুবক টুবক যা আছে সব নিয়ে ট্রেনিং ট্রেনিং দিয়া অস্ত্র শস্ত্র চতুর দিকদের তাক কোন সামান্তরকার আছে কিচ্ছু নাই ইব্রাহিম আলাহ সালাম অস্ত্র শস্ত্র নাই সৈন্য নাই মাদের কোন দিয়ে গেহা খালি খার হয়েছে নমরুদের দিককে এই যে মশা ও কেরম এখানে বসা আছে এর আগে কিন্তু মশা একটা আছে না নুদের জন্য আল্লাহ মশা নাজিল করছে এখন মোলাটা নুরা মশা কি এর পুলিশ আর কি এর আর্মি বাংলাদেশে একত্রে ভাঞ্জা বিশা কামড়ে ম্যালেরিয়া জ্বর বানিয়ে ফেলছে সাহসী সৈন্য জি মশা করছে মশা কিন্তু পজিশন রেডি এখনো বম্বিং শুরু করে নাই কমান্ডার চিপ চিফ চিপকে আল্লাহ যেই আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক দিয়ে বম্বিং শুরু কর মশার বমনিং বুঝেন তো ইন্ডিকশন শুরু করছে নুমুদের সব বনাশ যেই ভাবে সৈন্যরা পড়তেছে আবার নি আমারের ধরে। এই কথা কয়ে ওই বাইপাস রোড এর উপর দিয়ে দিছে দুধ যেই দুধ দিছে একটা মশা ল্যাংরা সব আমার সামনে দিকে দললে বড় ডা দর মানে একটু বাড়তি অনুমতি চাই আল্লাহ পজিশন লয়া রুডের উপরে যে নুম দিচ্ছে আর নাকি খেয়ে দিয়ে ভিতরে কতক যেই খালি কামড়টা দেয় নোংর মন্ত্রী সদস্যরা জিজ্ঞাসা সার কি না মাথার ভিতরে জানি কি কামড় দে সাত সার তাপটা দিলে কেমন লাগে কিছুটা ভালো লাগে তাইলে স্যার আপনার কষ্ট করে নিজের হাতে তাফড়ায় লাভ নাই তাফড়া দেওয়ার জন্য একটা লুক ঠিক করি ঠিক করছে নম্রদ সিনা দিয়ে বাড়ি দিলে মাথা ফাঁকা যাবে আমি তো ব্যথা পাবো স্যার আপনি বলেন কি দিয়ে বাড়ি দিলে মাথাও ফাটবেনা ব্যথাও পাবেন না নম্রদটা ক তোলা দিয়া বানা তোলা দিয়া কি বানা আর একটু শক্ত করিয়া চামড়া দিয়া বানা চামড়া দিয়া কি বানা হ্যাঁ জুতা মশার ইতিহাস নুমরূদ থেকে শুরু জুতার বাড়ির যে ইতিহাস এইটা অনুমত জুতার বাড়ির ইতিহাস অনুমত থেকে শুরু নম্রতকে সিংহাসনে বসায় আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে বর্তমানে বিশ্বের সফটারিটেবল ইসলাম নিধনকারী দূষের আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে জুতার আর একটা বাড়ি দিছে মাথাটা ধুই দিয়া বাঘ হয়ে গেছে ড্রিম দিয়া সিংহাসন থেকে বেরে গেছে আর মশা ফাটে দিয়ে বাইরে নম্র শেষ আপনাদের এই দারণ বাজারে নামের শহরে আছে কোন হিন্দুর নাম আছে নমরুদ চন্দ্র দাস নমরুদ শিল নমরুদ সেন জি কোন মুসলমানের নাম আরো ইবাহিম ইসমাইল হলিল্লা ইশাক বন নামসা আছে তো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মুসলমানই করাইছে আপনাদেরকে সর্মেনা কইলি নাইছে আমারও করাইছে মুসলমানই করাইছে মুসলমানি রে জি আমার আল্লাহ্রাহিমের কালো করার জন্য আল্লাহ পালন করবে কেম পর্যন্ত কোটি কোটি মুসলমান পৃথিবীতে প্রেরণ করা হবে আছে তো জি কিছুদিন আগে গেছে কোরবানিটা কার ইসালামের নামে প্রতি বছর জিল হজ মাসের ১০ তারিখে ইব্রাহিম দিবস পালন করে কোরবানি দা ঠিক কিনা জোর এখন আর আল্লাহ বলেন আমি রাখলাম খলিল উল্লাহ ইব্রাহিম তোমার ছেলেকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য এনেছিলে আমি আল্লাহ পাক তা কুরবানি কুবুল করে তার নাম রেখে দিলাম বাপ বেটা দুইজনে মিলে যাই গড় তৈরি করেছেন বিশ্বের মার্কাস সেই গড়কে বানাইয়া আমি আল্লাহ পাক সেই গড়ের নাম দিলাম বৈতুল্লা ইনাম মানুষের বের পক্ষ থেকে বলে কি চাওয়ার চাও ঠিক কিনা মানুষ যদি ভালো কাজ করে কাজ করলে তাকে বলে তুমি এত সুন্দর কাজ করেছো এবারে কি চাও ঠিক না বেঠে যখন নির্মাণ করেছেন ইব্রাহিম তোমাকে আমি পুরুষিত করবো এবার তুমি কি চাও আমরা সাইতাম গড় সাইতাম বাড়ি সাইতাম লিডারি সাইতাম প্রধানমন্ত্রিত ঠিক কিনা ঘর বাড়ি ছাড়ার জন্যে বলছ আমি আমার বিবি বাচ্চা সহ সবাইকে নির্বাসন করে দিয়েছি গরের ভিতরে রাখি নাই তুমি যা চাইছো সব আমি হইলাম আল্লাহ তোমার হাবিবকে এবার আমি চাই এবার তুমি যার জন্য সব কিছু উজার করে দিবে সেই হাবিবকে আমি চাই সুবানুল্লাহরেকন আমার বাইরে আল্লাহ রে নবী হাবিবুল্লাহরতিব্রাহিম খালিদুল্লাহ আর আমার হাবিব আল্লাহ আব্বুল আলমিন চাওয়া মাত্র দেয় না হাবিব যেখানে আছে সেখানে আল্লাহ সব পিছনে হাজিরি তাকে যখন কিতাবের দরকার দরকার আমার আল্লাহ পাক বলছেন আস দেখি কুহে আমি ঠিক না বে ঠিক আমার হাবিব আল্লাহ হাবিবের জন্য যখন উহির দরকার আমার আল্লাহ পাক বলেন হাবিব তুমি আয়সা সিদ্ধিকারে করে আমি উহি আয়সা সিদ্ধিকারে করে প্রেরণ করলাম সব হাবিবের জন্য করে আর খলিল হইল যা আল্লাহ হুকুম করে সব বাস্তবায়ন করতে পারে আল্লাহ তুমি আমাকে খলিল বানাইছো এবার গড় তৈরি করলাম নাম দিসো ভাই তুল্লাহ এই গড়ের জন্য আল্লাহ তুমি তোমার হাবিবকে চাই আমার আল্লাহ বলে হাবিবকে তোমার প্রেরণ করে সেই হাবিবের নাম দিলাম রসুল কি নাম কি নাম রসুল এবার রসুল আসছে গড় ও তৈরি হয়েছে গড় থাকলে বিদ্যালয় থাকলে কলেজ থাকলে ইউনিভার্সিটি থাকলে আর যদি শিক্ষক থাকে তাই তো চলবে তাই বোঝা গেল খালি শিক্ষক হইলে চলে না গর চলে না তার জন্য সিলেবাসেরও দরকার ঠিক না বেটি চারটা সাবজেক্টের প্রস্তাব করেছেন কয়টা এক নম্বর সাবজেক্ট দিয়ে তুলু আয়াত পক্ষ থেকে সর্বপ্রথম ইব্রাহিম হলো কোরানে মুসলমানের জন্যে সর্বপ্রথম সাবজেক্ট কোরানেমের তালামাত যদি সাইফুর রহমান জন্মগ্রহণ করে দেশের অর্থ মুক্তিমন্ত্রী যদি ভালো করে মনে রাখবেন আমি কিন্তু আপনাদের এখানে এই কথা বলতে আসিনি যে কালকের থেকে আপনারা সবাই এখানে যারা আসেন মুসলমান কোরআন পড়ার জন্য সবাই মাদ্রাসাই মূর্তি কিরা দিয়ে ওই মাদ্রাসাই মূর্তি হইয়া আমার মতো এরকম কাঠমুল্লা তৈরির দাওয়াত দেওয়ার জন্য আমি আসিনি কারণ আমাকে তো বাংলাদেশের অর্থমন্ত্রী কেউ হওয়া দরকার কিবরিয়া সাহেব হওয়া দরকার ঠিক না বেটি এরকম লোকের দরকার তো আমার মতো কাঠমুল্লা হইলে আব্দুল রহক সাহেবের মত মুফাস কোরআন হইলে তো আর চলবে না ওই ধরনের কিছু বেরেস্টারও তো দরকার কথা কয়না দি আমি আপনাদেরকে যেই দাবারটা দিতে আসছি সেই দাওয়াতটা হলো যারা কোরআন এ কারিমের তফসিলের করেছেন যারা শুনতে এসেছেন আপনাদেরকে আমি বলবো আপনারা আপনাদের ছেলেকে ব্যারেস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপনারা আপনাদের ছেলেকে বড় বড় ডিগ্রি নিবেন ডক্টরে আমার কোনো আপত্তি নেই বিন্দু মাত্র আপত্তি নেই যদি আপনার ছেলের জন্য তামিজ লাগে সেটাও আমি দেব দোয়া করা লাগলে দোয়াও আমি দেবো কাজ ভরা লাগলে তেল ভরা লাগলে চিনি ভরা লাগলে সেটাও আমি দেবো আমাদের কাছে অনেকে মেট্রিক পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার জন্য কলম পড়ার জন্য আসে সেটাও আমরা দিই আপনাদের জন্য দোয়া করবো একবারে মন প্রাণে দোয়া করবো কিন্তু এইসব যদি হয় আপনার ছেলে যদি কোরআন পর্ণেওয়ালা তারপরে বা আপনি যদি এতেকাল করেন আপনার ছেলে আইসে আপনার জামাজা দিতে পারবে তো নাকি মসজিদের ইমাম সাহেব ফটোয়া দিবে ইঞ্জিনিয়ারের পেছনে নামাজ হয় না জি জি ইঞ্জিনিয়ার হইলো জামাজা দিতে মৌলানা নুরুলা দিলেও যদি আবাল বিদ্য বনিতা সর্বস্তরের মুসলমানের জন্য সর্বপ্রথম সাবজেক্ট কার প্রস্তাব জাতির পিতাই ব্রেকিম আলাই সামের প্রস্তাব নবীর আদর্শ আল্লাহ নবীর সুন্নত চতুর্থ নম্বর প্রস্তাব হজরত ইব রাকিব ইসলামের আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার কি পরিষ্কার ইংরেজি মালে সালামাল পাখেন বরবার দোয়া করেন একমতওয়ালাকে বলেন আল্লাহ আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমি চারটে প্রস্তাব করলাম এর মধ্যে যদি কোন রবলের প্রয়োজন যদি মনে করেন আপনার হেকমতের দ্বারা আপনি সেটাও করে দিয়ে আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি যে চারটে প্রস্তাব করেছ চারটের মধ্যে কোন রবল পরিবর্তন পরিবর্তন না করে চাই সাবজেক্টে আমি আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি দিলাম প্রস্তাব করেছেন সত্য মঞ্জুরি কয়টা সত্য এবার মঞ্জুরিটা শুনবেন শ্রী গুরুত্ব হ্যাঁ হি শক্তি আমার আল্লাপাক বলেন ইব্রাহিম তোমার চাকরের চাইগরই আমি ঠিক রাখলাম তবে তুমি যে সিরিয়াল বলছিলে এই সিরিয়ালের মধ্যে একটু পরিবর্তন ঘটাইলাম কিসের মধ্যে সিরিয়ালের মধ্যে তুমি তারপরে আগে পরিষ্কার করার জন্য কোরআন তেলাওয়াতের পরে বর্তন পরিষ্কার কথা এনে ওই জাকিম মেনে আমি আল্লাপাক ওই আল্লি বহুমুল কিতাবাল হেকমা এই দুইটাকে পরে নিলাম কারণ বর্তন আগে পরিষ্কার করে তারপরে এলেমার আমার আল্লাহ বলেন বর্তন আগে পরিষ্কার করার পরে সেই বর্তনের মধ্যে যদি দুধ রাখা হয় তাইলে দুধও ভালো থাকে প্যাড ভালো থাকে দুধ ভালো থাকলে খাইলে ফেড ভালো থাকে আর যদি দুধ খারাপ হয় খাইলে ফেড খারাপ হয় আল্লাহ বলেন আগে বর্তন পরিষ্কার করতে হবে কোরআন তালাওয়াতের মাধ্যমে বর্তন পরিষ্কার হবে আত্মশুদ্ধি হবে আত্মশুদ্ধি যখন হবে তখন এলেমার হেকমতের দুধ যখন দেখা হবে তখন এই এলেমার হেকমতের দ্বারা সেই খেয়ে বড় নির্ভর নবীর মতো বড় আল্লাহর অলি হবে সেই খেয়ে করিয়ার মতো বড় আল্লাহর অলি কামেল হবে সেই খেয়ে গহরপুরের মতো বড় আল্লাহর অলি কামেল হবে সেই খেয়ে মুশাহিদ সাহেবের মতো আল্লাহর অলি হবে সেই ইমাম সাহেবের মতো আল্লাহর অলি হবে এরকম বড় বড় বুজুর গার্দ হাবিদ্দি হের মতো আল্লাহর আলী হবে পরিষ্কার না হয় আর যদি কামেল ডিগ্রিও নেই ঈদের নামাজ ঠিকমান কামেল মুকাম্মল হইয়াও জি কামেল মুকাম জি গায়ে গেছে বুঝেন নাই কিছু হ্যাঁ মানে আমার কাজীবাজার মাদ্রাসা আমার লালবাগ আমার না। তার কারণ হলো আমরা বক্তব্য যখন করি নুরা বক্তব্যের মাধ্যমে আত্মশুদ্ধি করায়া মাদ্রাসায় ভর্তি করি যেখানে কোনো খুন কারাবি নাই যেখানে সন্ত্রাস নাই যেখানে মারামারি নাই অ মুসলমান আত্মশুদ্ধি না থাকার কারণে সব জায়গায় মারামারি হচ্ছে যেখানে কোরআন নাই সেখানেই মারামারি লেখাপড়া করার জন্য যায় উচ্চ ডিগ্রি লাভ করার জন্যে আমার দেশের সোনার ছেলেদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি করার পরে মা বাবার গুম খারাম রাত্রের বেলা গুম হয় না কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের লাশ মেন হলের ভিতরে পাওয়া যায় তাদের লাশ হয়ে তারা বাড়িতে আমাদের সাবজেক্ট কোনো নয় কে দিয়েছেন সাবজেক্ট আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি প্রাপ্ত সাবজেক্ট সেই সাবজেক্ট যেভাবে আল্লাহ মঞ্জুরি দিছে আমরাও তো ঠিক পড়াই ঘুমাইতে গেলে শীতে খাইতে গেলে টেবিল চেয়ার জি খারাপ প্রস্রাব করতে গেলে খারাপ আমার মাদ্রাসার নাম শুনছেন হাটাজারি মাদ্রাসা এই কাম যেমন না করে আমরা খেতে কাজ করতে চাষাবাদ করতে অসুবিধা হয় উনি রাগ করিয়া বললেন তোমরা কেমনি বললা আমার ছেলেরা যাইয়া খেতের মধ্যে প্রস্রাব পায়খানা করে ছেলেরা এই কাজ করবে কেন এদের জন্য প্রস্রাব পায়খানার জায়গা আছে পাশে এত বড় বিচান নিয়ে যাইতে পারো নাই আমারে নরম পাইস আমার কাছে আইসো লোকগুলি মাথা নিচের দিকে দিয়া হুজুর বাজারের লোকদের পেশাব পায়খানা আর মাদ্রাসার ছাত্রদের প্রসাব পায়খানার মধ্যে বেশ কম আছে উনি বলেন বাবা কি প্রস্রাবার মধ্যে আপনার মাদ্রাসার ছাত্ররা যেখানে প্রস্রাব করে এখানে একটা কুলুক পাওয়া যায় আর যেখানে পায়খানা করে এখানে গন্যা তিনটা দিলে পাওয়া যায় আর বাজারের লোকেরা যেখানে প্রস্রাব পায়খানা করে এটার সামনে একটা সিগারেটের খুসা পাওয়া যায় আমার মাদ্রাসার ছাত্রদের আমার মাদ্রাসার ছাত্রদের প্রস্রাবানা পর্যন্ত নবীর সাক্ষী দেয় আমার মাদ্রাসার নুরানি মাত্তবের ছাত্রদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সাক্ষী দেয় তাদের হাতা দেখলে নবীর মনে হয় তাদের চারা দেখলে নবীর শূন্যতের কথা মনে হয় তাদের পায়ে দেখলে নবীর শূন্যতের কথা মনে হয় অ মুসলমানরা যেইভাবে আল্লাহ মঞ্জুরি দিয়েছেন সেইভাবে আমাদের মাদ্রাসা চলছে এই জন্যে সেখানে সন্ত্রাসের লেসোনায় হাহাকার জিনিসপত্রের দাম বেড়ে গেছে দ্রব্য মূল্যের উদ্যোগতি কথা কয়না আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলেন কোথাও মুসলমানের ইমানের কারণে ইমান তাজা হবে মানে ইমান তাজা হবে একদিক থেকে আরেক দিক থেকে তোমাদের দাম বাড়াবে মানুষের দাম যদি বাড়ে সাউলের দাম কমে কথা বুঝেনা বিরক্ত হয়ে গেছে হাবিজি হুজুর একাশি সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছে আমরা ব্রহ্মনবাড়ির থেকে কিছু লোকজন আমি তখন ব্রাহ্মণবাড়ি আমার ছাত্র যে বক্তি দা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের দাম সাড়ে তিন টাকা কেজি কেন আমি নির্বাচিত হইলে চাউল হবে দেড় টাকা কেজি আরেকজনে বলছে লবণের দাম বারো আনা কেজি কেন আমি নির্বাচিত হইল এইগুলি হাফিজি হুজুর যদি দাঁড়ায় আজকে কইতো আমি লবণ খাওয়ামো দশ পয়সা কেজি পিয়াজ খাওয়ামো সারানা কেজি তাইলে এনে মাই সে বুকটা দিল হইলে রে হুজুর তাল্লার বলি মানুষ ওই জানে না এখন হুজুর আজকে যে বক্তৃতা করবো আল্লাহ জানে কোন বক্তৃতা করে একবার গানের দিন হাবিদ জুজুরের দরবারে আছে সে কে তখন কিল্লার মূল অভিষেক হাবিজুজুরের নির্বাচন পরিচালনা করে ওনারা তো সচেতন মানুষ হাবিদ যুজুর যতই বুজুরা লিখে বক্তৃতা দিব। আর হুজুর লবণের কথা কইব মনে মনে বাড়তে হাবিজে স্টেজের কোন আমি আমার ছাত্র বাইরে ইশারা দিয়ে গেলাম দেখলাম কারবারটা প্রেসিডেন্ট পদ ও প্রার্থী এখনো তসবীজ হবে কথাবার্তা করবো সবার বক্তিতা হয়ে গেছে সারা বাংলাদেশের বড় বড় ওলামাই কলাম সবাই বক্তৃতা দিচ্ছে সর্বশেষ হাবিজির বক্তৃতা নাম ঘোষণা হয়েছে আমরা যারা নিচে বসা একজন উত্তেজম এই কথাটা কয়লা দোয়া কর দোয়া কর আর আমরা খালি আল্লা ডাক্তাছি আর হাজির জুজুরিয়া বক্তৃদা শুরু করছে বক্তি দাদা সবক হিসাবে মনের যায় হাফিজ হাফিজি তারাই বলছে প্রিয় দেশবাসী আমি এই বাংলার মাটিতে পদ প্রার্থী হয়েছি আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন এই বাংলার মানুষের শান্তির জন্য আমি হাফিজি যেই কাজটি সর্বপ্রথম করব সেটা হলো বাংলার আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন মক্ত প্রতিষ্ঠা করা হবে প্রতিষ্ঠা করা হবে আজকে বাংলাদেশের অবস্থা দেখে একবারে শাসে শাসে মনে হয় হাফিজি যেই কথা বলছিলেন আষট্টি হাজার গ্রামে প্রতিষ্ঠা করে যদি হাফিজি এক নম্বরের কথা বলছিলেন পুরাণের কারণে মানুষের দাম বাড়ে মানুষের দাম বাড়লে অটোমেটিক তেল মরিচের দাম কম আমরা সেবাহী মকতবের নামে সকালবেলা উঠে মুসলমানের সেরে বেলারা রাস্তা দিয়ে গেলে দেখতাম কোরআন শরীফ বুকে ধারণ করে মক্তবে লেখাপড়া করার জন্যে যাচ্ছে এই অবস্থাটা আজকে আমার দেশ থেকে তুলে দেওয়ার জন্য এনজিও ইন্টার গার্ডেনের নামে কেজির নামে সকাল বেলা স্কুলের নামে এই শীতটাও ধ্বংসের পায়ে তারা শুরু হয়েছে যারা কোরআনের শোনার জন্য এসেছেন যারা কোরআন শরীফের ব্যবস্থা তফসিলের ব্যবস্থা করেছেন আপনাদেরকে সর্বপ্রথম বলব নবীর দায়িত্ব উন্নতির দায়িত্ব সর্বপ্রথম কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে তেলাবাদ করা ঠিক শেষ কথা বলে যাচ্ছি ভালো করে মনে রেখেন এই চার সাবজেটিক দেখি মালয় সালাম প্রস্তাব করেছেন पक्ष मंजूरी दिए नार जिनकर्म करबी चार जिनबाइक राम जिन सब करना चेना चेन। चेन। चे सर्व्र जिन जो क्यों हेटे थके चार जिन क्यों गवेशा कर जिन दावत चार जिन कारो द्वारा वास्तवय থাকে সেই প্ল্যাটফর্মটির নাম হল একমাত্র কেবলমাত্র উলামায় দৌবন উলামায় দৌবন উলামায় দৌবন আমি বিশ্বের সর্বত্র ঘুরে দেখেছি আমেরিকা গেলাম লন্ডনে গেলাম সব জায়গায় দেখেছি দেওবন্ধের আনার গাছের নিচের সাথে দরজা আর দেওবন্দেরার গাছের তলার সাথে যাদের সম্পর্ক নাই কামেল মোকাম্মাল হয়েও সুন্নত নাই তাদের সর্বত্র সুন্নত উড়ে গেছে মসজিদের ইমাম মেহরাব থেকে শুরু করে উজুখানা পর্যন্ত সব জায়গায় সুন্নতের লেস নাই আজকে গোটা পৃথিবীতে আলাই এদের দ্বারা যে নবসের সবক এই দেশের মানুষে পেয়েছে গোটা বিশ্বের মানুষে পেয়েছে আজকে সুন্নত সেই খানকা সর্বত্র কায়েম হয়েছে মুসলমানেরা আজকে আমাদের দেওবের আউলাদা জাগা জাগাই মক্তব কায়ন করে কুরা শিক্ষার যে ব্যবস্থা করেছে তার নজিরও পৃথিবীর কেউ দেখাইতে পারবে যারা তফসির মাহফিলের ব্যবস্থা করেছেন যারা সোনার জন্য এসেছেন টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন তাদেরকে আমি সর্বশেষ কথা বলবো সেটা হলো সর্বপ্রথম দায়িত্ব অর্থ না সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনে কারিম সহি সুবিধা তালাওয়াত করা সেই তেলাবাতের ব্যবস্থা সর্বত্র করেন আপনার সন্তানাদিকে কোরআন শরীফ শিক্ষা দেন আল্লাহ আপনাদের তো ভিগান করুক সকলে বলেন আমি আলি আহমদুলিল্লাহ রবীন্দিন দুঃশ্রী পর মৌলানা মোসাম্মি ও আসহাবিহিম সালা সইদিন ও মৌলানা মোসাম্মিঘ আসাহিঝি ওসলাম চুর দিকে যে সমস্ত মানুষজন দাঁড়ানো ছিল যারা বসা ছিল বড়দারে যদি এসেছেন আল্লাহ যেইভাবে মানুষ বসা ছিল সারা রাত্র বললো একজন মানুষ এখান তিনি উঠত না আল্লাহ কোরআন হাদিসের প্রতি ধর ঘরে হাত উঠেছি মেঘের বাণী করে আমাদের জিন্দগির গুনাঘাত আল্লাহ জানিনা হাত উঠাইছেন সকলের কবর আসব মাফ করে দাও রাবুল আলমিন আমাদের মতো একজন মানুষ আল্লাহ বড় আলম্বর কোরআন হজরত মৌলান আল্লাহ এই বস অনেক জায়গায় মাহফিল করেছেন যেদিন থেকে চলে গেছি মেঘরে বাণি করে আল্লাহ তাকে তুমি জগন্নাথের উঁচা মুখান দান করে দাও রাবুর আল্লাহ এখানে যারা হাত উড়েছেন সকলের নিয়ত পুরা করে দাও আল্লাহ মাহফিল যারা করেছেন টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন আল্লাহ আল্লাহ ইসলামীর সঙ্গের যারা সদস্য আল্লাহ সমস্ত সদস্যদেরকে আসরের কঠিনে খারাপ করে দিই আল্লাহ দিনের খাদিন হিসাবে তাদেরকে উঠাই রাবুল আলমিনে দুনিয়াতে কামাই রুজিতে বার করিও আসমানি মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রেখো আল্লাহ যারা হাত উঠেছে আল্লাহ সবাইকে সকল প্রকার কেউ বিমারি থাকলে কামেল কে করে দাও আল্লাহ মহিলারা যারা হাত উঠেছেন মবুদ মেহের বানি করে তাদের দিলের মোখ সুতরা করে দাও পর্দা নিশীন দাও শকে আমাদেরকে পাগল করা বানা দাও রব্বুল মক্কা মদিনা যে রত্ন করা ডাক দিও না রব্বানা কব্বাল মিন্ন স্বামী وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفه والسلام على المرسلين ولحمد لله رب العالمين.